শুধুমাত্র বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প এডগার অ্যালেন পোয়েল লেখা দ্য অবলং বক্স এডগার অ্যালেন পোয়ের জন্ম হয় আঠেরোশো সালে এই সাহিত্যিককে অনায়াসে বহুমুখী প্রতিভা বলা যেতে পারে একসময় সামরিক বাহিনীতেও কাজ করেছেন তবে তার খ্যাতির কারণ প্রধানত তার কলমের জোর অনেকেই তাকে বলেন মাস্টার অফ দি মকাব সাইকোলজিক্যাল থ্রিলার নামটা হয়তো যখন কেউ শোনেননি সেই ১৮৪৪ সালে ফিলিজেলফিয়ার ডলার সংবাদপত্রে প্রকাশিত হয় দি অবলং বক্স মুখ্য চরিত্রে রয়েছেন লেখক ক্যাপ্টেন হাডি এবং কর্ণিলিয়াস ওয়াইট। শুরু হচ্ছে The Oblong Box कैक बचर आगे घटना दक्षिण कैर चार्लसटन जा जलजात्रिपेडेंस नाम पैकेट शिप पैकेट शिप अर्थात जी जहाज चिठीपत्र पैकेट एक प्रान प्रान पोसे दे আবহাওয়া ঠিকঠাক থাকলে জুন মাসের পনেরো তারিখ যাত্রা করার কথা ছিল ১৪ তারিখ আমি জাহাজে গেলাম স্টেট রুমে কিছু প্রশাসনিক কাজ সাথে যাত্রীদের তালিকা দেখলাম ভালোই লম্বা এবং তাতে মহিলা যাত্রীদের সংখ্যা খুব অস্বাভাবিক রকমের বেশি যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন আমার পূর্ব পরিচিত তাদের মধ্যে দেখে আমার ঘনিষ্ঠ এর সাথে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কর্নিলিয়াসের মধ্যে বৈপরিত্য বিদ্যমান ছিল পুরো মাত্রায় জিনিয়াস পর্যায়ের বুদ্ধির সাথে অতি সাধারণ মানের নিরুত্তাপ মেজাজ আবার বিচক্ষণতা আগ্রহ সঙ্গে সঙ্গে আশপাশের প্রতি একটা নাকশিট কোনো সহজাত ঘৃণার ভাব আর তার সঙ্গে খাঁটি সোনার মতো মন এমন পরিচ্ছন্ন বন্ধুবৎসল হৃদয়ের মানুষও হয় না দেখলে বিশ্বাস হয় না যাত্রীদের তালিকায় চোখ বুলিয়ে দেখলাম তিন তিনটি স্টেট রুমের পাশে তার নাম রয়েছে একটু তলিয়ে দেখি কর্ণিলিয়াস নিজের জন্য নিজের স্ত্রীর জন্য এবং দুই বোনের জন্য তিনটি স্টেট রুম বুক করেছে এই ঘরগুলোর আকার আকারায়তন নেহাত মন্দ নয় প্রতিটা স্টেটরুমে ছিল দুটো করে বার্থ একটার ওপর আরেকটা। এই বথগুলো ছিল ভীষণ সরু তাতে একজন বই দুজনের জায়গা হবে না তা সত্ত্বেও চারজন মানুষের জন্য তিনটে স্টেট রুমের কি প্রয়োজন তা আমার মাথায় ঢুকলো না क्यों जानिना माझेमाझे हठात अन्एद खुबी उत्सुक पड़ी आज छो तेम ही एक दिन कर्निलिय क्यों तीनटे स्टेट रूम नहीं पेने की कारण क्या करे क्या छाने सब जौतिक बेड़ाजाल मन कबीमा मेनेस पांच भावते लगल উদ্ভট ধারণা মনে ভিড় করে এলো কিন্তু কোনটাই আমার কাছে বলে মনে হলো সঙ্গে হয়তো কেউ যাচ্ছে রহস্য করতে পেরে খুশি হলাম কিন্তু মনটা কেমন দমে গেল এটা ঠিক যে ভৃত্তস্থানীয় কাউকে আনার পরিকল্পনা তাদের ছিলই এই তো তালিকায় অ্যান্ড সার্ভ শব্দ দুটি রয়েছে কিন্তু সেটা তো আবার পেন দিয়ে কেটেও দেওয়া হয়েছে चोर जिन जहाजे रखा जाए पेन्टीनिकोलिनो नाम इटालियन संगे कर््निलिय भयंकर दरदरी कर आमारे कारी आविष्कार मन मध्य दापापी प्रवृत्ति बारुके मानूष कर्णिलियस सद्य वितमार निजे स्त्री एक बसि अनुर बर्णना दीते गए कर्णिलियस के प्राय কবিতা তার আশ্রয় নিতে হতো মহিলা নাকি প্রতিপত্তি এমন একজন উদ্গ্রীব ছিলাম স্টেট রুম থেকে বেরোবার মুখে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হলো আমায় অভিবাদন জানিয়ে তিনি বললেন বা আপনিও এখানে আপনার বন্ধু মিস্টার ওয়াটেরও আজ আসার কথা खानिक थे भो करके घड़ का देखा नहीं करब भावी एम समय कैप्टनर आरदाली कप्तान सहेबाल वायट सहेबर बारा कल आसबा छाड़ा लगे आगे अगर तो फिर एलम পরদিন সকালে আমি হোটেল থেকে বেরিয়ে জাহাজ ঘাটার দিকে রওনা দিলাম যেটির মুখে সাথে দেখা হলো আমার দিকে তাকিয়ে বললেন সময় লাগবে দেখবি হাওয়া বইছে নৌযাত্রা করার জন্য পরিস্থিতি নিহাত মন্দ নয় কিন্তু ওই যে অনিবার্য কারণবশতর কবচ তার উপর ক্যাপ্টেনের ফরমান কি লোক রে বাবা অধৈর্য লাগছিল ভীষণ কোথায় মাঝ সমুদ্রে ভাসব বেশ একটা হবে তা নয় এখন হোটেলের রুমে বসে পচতে হবে ক্যাপ্টেনের সেই দিন গড়ালো এক সপ্তাহে যাওয়ার দিন এলো শেষমেশ আর আমি যথাসময় জাহাজ ঘাটে গিয়ে পৌঁছলাম চারপাশে তখন প্রচুর হট্টগোল গোটা দুনিয়া বোধ হয় সেদিনই যাত্রা করবে বিভিন্ন রকম বিভিন্ন পেশার মানুষ ভিড় করে রয়েছে চারপাশ। আমি জাহাজে উঠে মালপত্র রেখে আবার বেরিয়ে এসে এক একদৃটি দেখতে লাগলাম চারপাশের ব্যস্ততা আশ্বস্ত হয়ে ব্যস্ততা দেখার মধ্যে একটা মজা আছে সেটা উপভোগ করতে করতে দেখলাম কর্নিিয়াস ওয়াট সপরিবারে জাহাজের পাটাতনের দিকে আসছেন আমি ওদের দিকে হাত তুলে এগিয়ে গেলাম ভ্রুক্ষেপ করল না কি ওর স্ত্রী সঙ্গে আলাপ করিয়ে দিল না বুঝলাম ওর সেই নাকশিট কোনো ভাবটা আবার মাথা চাড়া দিয়েছে আমি এই জিনিস বহু দেখেছি তাই গায়ে মাখলাম না ছোট ব্যাপারটা বুঝতে পেরে সামাল দেওয়ার সাথে আপনাদের আগে কখনো দেখা হয়নি আমার বৌদি আর ইনি আমার দাদার বন্ধু ভদ্র টুপি থেকে একটা পাতলা অবকুন্ঠন তার মুখ আড়াল করে রেখেছে ম্যারিয়ান আলাপ করিয়ে দেওয়ায় তিনি অবকুণ্ঠন তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন আর আমি চমকে উঠলাম কেউ মুখে ঘুষি মারলেও এতটা অবাক হতাম না এই জন্যই শিল্পীদের প্যাশনেট বর্ণনায় বিশ্বাস করতে নেই এই নাকি কর্ণিলিয়াসের সুন্দরী স্ত্রী শ্রোতা আমায় ক্ষমা করবেন কিন্তু ইনি যে নিতান্তই সাদা মাটা দেখতে হয়তো কুৎসিত নন বাট শি ওট আই থি ফার ফ্রম ই তবে পোশাক আশাকে পরিপাট্ট এবং রুচির ছাপ স্পষ্ট আমার মনে হলো হয়তো তিনি একজন অত্যন্ত বিদগ্ধ মহিলা এবং তার দুখড় বুদ্ধি আমার বন্ধুকে ধরাশায়ী করেছে আমার উদ্দেশ্যে একটা হালকা হাসি ছুঁড়ে দিয়ে তিনি কর্নিলিয়াস ওয়াটের পিছু পিছু স্টেড রুমে দিকে এগিয়ে গেলেন আমার মনের সেই কিউরিয়সিটি আবার মাথা ছাড়া দিয়ে উঠল না এদের সঙ্গে তো কোন চাকর নেই আমি নিশ্চিত তাহলে তাহলে আমার অনুমান সঠিক বেশি মালপত্র নিয়ে যাচ্ছে এরা আমি এদিক ওদিক তাকালে আমার দেখলাম একটা ঘোড়ায় টানা গাড়ি শব্দ তুলে এসে হাজির হলো ঠিক যা ভেবেছিলাম একটা অবলং বা পাইন বক্স। সেটাকে জাহাজে তোলা হলো এবং তার খানিক পরেই আমাদের জাহাজ জোরে ভোঁ দিয়ে উঠল আমাদের নৌযাত্রা আগেই বলেছি ওয়াইটের সেই বাক্সটা ছিল অব্লং বা আয়তাকার লম্বায় ছ ফুট মতো আর চওড়ায় আড়াই ফুট আমি সেটা খুঁটিয়ে দেখলাম जाते शुरू कर लई वक्स नेह छवि बेस कैक दिन निकलिनोर साथ छविटार्जी कर বাক্সের আঁকার দেখে মনে হল এতে নিশ্চয়ই লিওনাঞ্চি লাস সাফরের একটা কপি রয়েছে ছবিটা সম্ভবত ফ্লোরেন্স শহরে আঁকা হয়েছিল আর আমি এটাও জানি যে এই ছবিটা অনেকদিন ধরেই নিকোলিনোর সংগ্রহে ছিল ব্যাস আর কি চাই আমার অনুমান শতকরা একশো ঠিক কর্ন আমার প্রাণের বন্ধু আমার থেকে কোনো কথাই লুকিয়ে রাখতো না हटात कीक्सु स्टोर रूम ना वायटर घर मेजर अनेक जुड़े रखा हल्के मन हलो वम्पतर অস্বস্তি বাড়বে বই কমবে না বাক্সের গায়ে আলকাত্রা জাতীয় পদার্থ হ্যান্ডেল লেখাটা বড় ব্যাপার নয় যে জিনিসটা কথাগুলো লেখা ছিল সেই কালো আলকাত্রা থেকে একটা বিশ্রী উৎকট গন্ধ ছিল। তাতে শরীরের সবকটা গ্রন্থেই যেন বিদ্রোহ করে ওঠে মনে হয় এক্ষুনি বমি করে ফেলব আমি জানতাম অ্যালবনির শ্রীমতি আমাদের শিল্পী স্ত্রী মা ভাবলাম ঠিকানা যাই হোক বাক্সের জিনিস আমার এই সর্ববিদ্বেষী বন্ধুই গাপ করে নেবে এবং সেটা নিউ ইয়র্কের চেম্বার স্ট্রিটের স্টুডিওর বাইরে যাবে না যাত্রার গোড়ার দিকে অর্থাৎ প্রথম তিন চার দিন আবহাওয়া ছিল চমৎকার উত্তর বরাবর হাওয়া বইছে দিব্যি জলকেটে কেটে তত্তরিয়ে এগিয়ে যাচ্ছিল জাহাজ যাত্রীরা সবাই বেশ সঙ্গত কারণেই জন্মানে ছিলেন একমাত্র কর্ণিলিয়াস ওয়াট এবং তার দুই বোনকে ভীষণ আড়ুষ্ট মনে হচ্ছিল যেন তারা জানই না একাধিক মানুষের সমাগমে কিভাবে ব্যবহার করতে হয় কনিলিয়া সোয়াটের ওই দুঃখী বিষণ্ন মনোভাবে আমি তেমন আমল দিলাম না ওর স্বভাবটাই যে ওই রকম ওর মন কখন কোন দিকে বাঁক নেয় তা ঠিক নেই কিন্তু ওর বোনেদের এরকম ব্যবহার মানা যায় না অধিকাংশ সময় ওরা ঘর থেকে বেরত না আমি চার পাঁচবার ওদের বলেছি আসুন আজ ডেকে বসে আড্ডা জমেছে আসুন এক কাপ কফি অন্তত খেয়ে যান কিন্তু প্রতিবারই प्रस्ताव नाक दीमती वायट अवश्य व्यतिक्रमीर्ल क्यों अचे जहाज़र महिला अत्यधिक घनील जहाज जत्री हासिरा हल्का मेजेजे कथा बला जानता स्वभाविरुद्धर हावे मजा लागल बुझल अनेट्टा जुड़े যাদের সঙ্গে ঢাকা যায় এরকম দু একটা হাসির খোরকার না হলে ঠিক জমে না যা বলেছ জানো ওর বোধহয় জন্মই হয়েছে রঙ্গ পাত্রী হওয়ার জন্য এসব টুকরো টুকরো কথা আমার কানে আসতো প্রায় রোজই আমি ভাবতে লাগলাম কি দেখে যে পড়ে নয় বিয়ে করে সে অধিকারী হয়েছে। ঐশ্বর্যাস নিজেই আমার কাছে স্বীকার করেছিল বিশ্বাস করো আমি এই বৈবাহিক সম্পর্কের জোরে একটা নয়া পয়সাও পাইনি কি পাওয়ার ন্যূনতম আশা পর্যন্ত করি না আমার বিবাহের কারণ একটাই ভালোবাসা এই মহিলা আমার ভালোবাসা সুতোয় এমনভাবে বেঁধে ফেলেছে যে তাকে অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব এই কথাগুলো মনে করে আমার ভারী হাসি পেল আমার বন্ধুর চেতনা বুদ্ধি শুদ্ধি লোভ পেল নাকি তবে সাধারণ মানুষ হলে এতটা তার লাগতো না কিন্তু আমার বন্ধুবর্তর নেহাত সাধারণ মানুষ নয় बेपारे खुतखुते चोटर से समस्त क्षेत्र पिरियड श्रीमती वायटर कथा कर्निलिय बर्णित भल्सारूतर जोर भल पेलम प्राय प्रति मुहूर्ते स्वमी प्रसंगे टेने प्रशंसार डाली उपुर हास्यास्पद हत सी तो আমি খেয়াল করলাম আমার বন্ধু নিজের স্ত্রীকে বেশ এড়িয়ে চলছেন। সে ওই স্টেট রুমের চার দেওয়ালের মধ্যেই নিজেকে বন্দি করে রেখেছে খাওয়া দাওয়া সবকিছুই ওই চার দেওয়ালের মধ্যেই তার স্ত্রীর অবশ্য বাইরে বেরোনোয় কোনো বাধাই ছিল না আমার সেই অনুসন্ধিৎসু প্রবৃত্তি আমায় বোঝানোর চেষ্টা করল আমার শিল্পী বন্ধুটি ভাগ্যের কোনো এক উদ্ভট ফেরে বা কোনো এক আবেগ ঘন মুহূর্তে এই মহিলার প্রেমে পড়েন এবং তারপরেই তার মোহভঙ্গ হয় ফলে বৈবাহিক জীবনের তিক্ততার জেরেই নিজেকে একরকম কয়েদ করে রেখেছেন আমার সত্যিই ওর প্রতি করুণা হলো। কিন্তু তারপরেই যখন মনে পড়লো লাস্ট সাপার পেন্টিং এর কথাটা সে বেমালুং চেপে গিয়েছিল তখন করুণা গেল। এর বদলা তো আমি নেবই একদিন আমার বন্ধু এই স্বরোপিত নির্বাসন থেকে বেরিয়ে জাহাজের ডেকে এসে দাঁড়াল আমি আগের মতোই ওর কাঁধে হাত রেখে ঘোরাফেরা করলাম বন্ধুর মুখ দেখেই বুঝলাম মেজাজ একদম ভালো নেই অব্যক্ত দুঃখের ছায়া মুখে স্পষ্ট অল্প কয়েকটা কথা বললো একটা শব্দ উচ্চারণ করতেও সে যেন পরিশ্রান্ত হয়ে পড়ছে আমি দু একটা মজার কথা বলে ওকে একটু চাগিয়ে তুলতে চাইলাম বিশেষ লাভ হল না থাকে একটু পরে আমি ভাবলাম এবার বাক্সের বিষয়টা নিয়ে একটু চাপ বাড়ানো যাক সরাসরি ওই বাক্সের বিষয়ে যাওয়াটা মূরখামি হবে তাই একটু ঘুর পথে গিয়ে নিজের মনোভাবকে একটা নিরীহ কথোপকথনের মোড়কে ঢেকে দিলাম কথায় কথায় বললাম কিভাবে জল কেটে জাহাজটা বাক্সটার মতো ওরকম আকারের বাক্স বড় একটা দেখা যায় না এই বলে বন্ধুর দিকে তাকিয়ে চোখ মেরে ওর পাঁচরে হালকা খোঁচা দিলাম কিন্তু আমার আচরণে ওয়াইট যে পাল্টা আচরণ করলো हाथी जिंदू वि हटात ही मुख बल एक अस्फुट आर्तनाद बुजल क्या बोधगम्य हो আর তারপরেই মনে হল কর্নিলিয়াসের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে ওর মুখটা আচমকা টকটকে লাল হয়ে উঠল আর তারপরেই ভয়ঙ্কর রকমের মেরে গেল যেন কেউ ও সমস্ত রক্ত শুষে নিয়েছে আমি যখন ভাবছি কাজটা আদৌ ঠিক করলাম কি না আমার হাড় কাঁপিয়ে দিয়ে ও বেসামাল ভাবে হেসে উঠল সে এক ভয়ঙ্কর হাসি তার জোর সাংঘাতিক হাসি দমকে তার গোটা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ বয়েছে হাসি জোর ক্রমশ বাড়তে আর তার সাথে আরো কাঁপতে শুরু করলো শরীরটা মিনিট চারে খাসি চল অকস্যাত হাসি শুরু হয়েছিল তেমনি লুটিয়ে করুটি আমি এক ছুটি পাশে গিয়ে ঝুঁকে পড়লাম দেখে মনে হলো আমার বন্ধু ইহোলোক ত্যাগ করেছে ও শরীরে কোনো প্রাণের চিহ্ন আছে বলে মনে হল না আমি চিৎকার করে লোক রাখলাম কে আছো কোথায় সিকিরি এদিকে একজন অজ্ঞান হয়ে গেছে একজন বয়স্ক মানুষের নারী পরীক্ষা করে নাকের নিচে আঙুল রেখে বললেন চিন্তা নেই নিচ্ছে ভেজে যাবে যাত্রা চোখ খোলার আগে ভাঙা চোরা কয়েকটা শব্দ অস্ফুটে বেরিয়ে এলো তার মুখ বড্ড অন্ধকার ঘিরে আমায় খুব কালো পরদিন সকালে আমার বন্ধু কিছুটা সামলে উঠল মানসিক অবস্থার উন্নতির খবর না পেলেও শারীরিক দিক থেকে তার অবস্থান সামান্য ভালো হয়েছে সেটা জানতে পারলাম ক্যাপ্টেন হাডি আমায় বললেন আপনি বরং কদিন কথাবার্তাও বিশেষ বলে না আপনি আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন না যেন এসব মানুষের কথা শুনলে লোকে উদ্বিগ্ন হবে আমি ক্যাপ্টেনের কথা মতো কাউকে কিছু বললাম না বটে কিন্তু তাতে বিশেষ সুবিধে হলো না কারণ পরপর এমন কয়েকটা ঘটনা ঘটল যার কোনো হিসেব পাওয়া যায় না এই ঘটনার পর কদিন আমারও ঘুম আসছিল না যে অদ্ভুত ঘটনাগুলোর কথা বললাম সেগুলো ঘটে রাতে আমার স্টেট রুম এবং আমার মতো যেসব যাত্রী একা যাত্রা করছেন তাদের স্টেট রুমের দরজা খুললে মেন কেবেন বা ডাইনিং রুমে পৌঁছানো যায় ওয়াইটের তিনটি স্টেডরুম ছিল কেবিনের আর একটি অংশে একটা স্লাইডিং দরজা মেন কেবেন আর এই বিশেষ অংশটিকে আলাদা করত এই দরজাটা কখনোই বন্ধ করা হতো না এমনকি রাতেও না জোরালো হাওয়া আর ঢেউতে জাহাজ খুব হেলে পড়লেই এই দরজাটা খুলে যেত আর তারপর সেটা খোলাই থাকত আমার আমার একটু গরমের বাতিক রয়েছে দরজা বন্ধ রাখলে মনে হয় দম আটকে আসছে তাই আমার স্টেট দরজা অধিকাংশ সময় খোলা থাকত আমার ঘরের বথ থেকে বাইরেটা পরিষ্কার দেখা যেত আর যেহেতু এই স্লাইডিং দরজা খোলা থাকত আমি ওয়াইটের স্টেট দেখতে পেতাম পরপর না হলেও দুটো রাতে আমি দেখেছি হুবহু এক দৃশ্য से दिन हमार घुम आसना चापा शब्द पे चोख चले जाए तक बोध करी रत एगारो देखल कस व्हाटर घर थीपे टीपे बैरिएलें स्त्री एदिकोजा ढुके ग घरटे দিনের আলো ফোটার মুখে কর্নেলিয়াস সেই ঘরের মুখে গিয়ে মৃদু স্বরে কিছু একটা বলল এবং ভদ্রমহিলা আবার তার স্টেড রুমে ফিরে এলেন এরপর আর কোন সন্দেহই থাকে না যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে হয়তো আনুষ্ঠানিক বিচ্ছেদ সময়ের অপেক্ষা তাই জন্যই আলাদা আলাদা ঘরের ব্যবস্থা घटे भद्रम घर चले चापा आवाज प्रथमटा विशेष गुरुत् दियपर कान खाड़ा शुने बुझल शब्दा हतुड़ी बा बाटाली जतियों जिन मन हल क्यों जान का्सा खोलार ताल कर खूब सवधानी शब्दर तीव्रता कमान हतुड़ मथाय कपड़ा वुलर का श्रवणेन्द्रिय रीतिमत प्रखर ताइ दुराई टेर पे বুঝতে পারলাম ঠিক কোন সময় বাক্সের ওপর ডালাটা আলগা হয়ে খুলে এলো ঠিক বুঝলাম কখন সেই ডালাটা খুলে নিচের বার্থে গুছিয়ে রাখা হলো ডালা আর বর্ধের কাঠের আস্তরণে ঘষা লেগে একটা শব্দ হচ্ছিল মাটিতে কোনো জায়গা ছিল না তাই গর্নিলিয়াস সেটা অতি সাবধানে নিচের বার্থে শুইয়ে রাখল এরপর চারদিক বেশ খানিক্ষণ চুপচাপ যেন সময় এসে অপেক্ষা করছে অদৃষ্টের থেকে বিধান নেওয়ার এরপর পেলাম একটা চাপা ফোপানির আওয়াজ ফোপানির মধ্যে একটা হৃদয় বিদারক আভাস ছিল কষ্টটা গুমড়ে গুমড়ে উঠছে যেন সেটা এতটাই আসতে যে উৎকর্ণ না হয়ে শুনলে টের পাওয়া যাবে না কর্ণিলিয়াস হয়তো সেই বাক্সের মধ্যে থাকা পেন্টিং এর অসামান্য শিল্পকলা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে কিন্তু তাই বলে আনন্দের আতিশে ফোপানি একটু বাড়াবাড়ি হয়ে গেল না তাহলে হয়তো ব্যাপারটার জন্য আমার উর্বর চিন্তা শক্তি দায়ী হয়তো ক্যাপ্টেন হাডির ঘরে বেশ কয়েক পেয়ালা গ্রিন টি র जे दुई रर्णना दिल दो दिन परिष्कार ठीक भोर आलो फोटार आगे कर्निलिय वही अब बक्सर काटातन तुले आसिए दिल चाबा आवाज़ुने बुझल से उलबा तूल जड़ानो जंत्र दिए पेरेकगुलो आबार निपुण भाव बसिए दिल तर से धोपदुरस्त पोशाके एस पशे घर थे निजे स्त्री के डेके আমাদের নৌযাত্রা সাত নম্বর দিনে পড়লো সাধারণত সাত সংখ্যাটা শুভ কিন্তু বিপত্তি বাঁধল সাত নম্বর দিনে আমরা কি কদিন ধরেই সামুদ্রিক আভাওয়া আমাদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছিল আর তার ফলপ্রসূ এবার দক্ষিণ পশ্চিম থেকে ধেয়ে এলো যে আছেন সবাই কেবিনের ভেতরে চলে যান বাইরে থাকবেন না জল ঢুকছে কিন্তু না বাড়তে জাহাজটা করে উপায় নেই এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৪৮ ঘন্টা সে অটল ভাবে জল কেটে এগিয়ে চলল কিন্তু হাওয়ার তেজ উত্তরোত্তর বাড়তে থাকল ক্যাপ্টেন হার্ডি অত্যন্ত চিন্তিত মুখে বললেন ছিটকে জলে পড়ে নিমেষের মধ্যে তলিয়ে গেল একটু সামলে উঠতে না উঠতেই অফ ছেড়ে দুটুকরো হল কোন্রমে জোড়াতালি দিয়ে সামাল দিলাম পরিস্থিতি এভাবেই কাটলো একটা গোটা দিন পরদিন মাছ তুলটা কোনোভাবে ঠিক করার চেষ্টা করছি এমন সময় জাহাজের এক কর্মী হন্তদন্ত হয়ে এসে জানালো জাহাজের হোল্ডে জল জমে গেছে প্রায় চার ফিট মতো এতক্ষণ হয়তো বেড়েও গেছে হার্টি চিৎকার করে হুকুম দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি পাম্প চালানো হয়নি কেন্টেনা একটা পাম্পও কাজ করছে না জাহাজে ডেকে তখন চরম বিশৃঙ্খলা সকলেরই দেওয়ালে থেকে গেছে প্রাণের ভয় মারাত্মক ভয় ক্যাপ্টেন হাডি একটা মরিয়া চেষ্টা করলেন ভারী কার্গো যা আছে ফেলে দিন ফেলে দিন অবাক হবেন না ফেলে দিন প্রাণের চেয়ে দাবি কিছু নেই বটে কিন্তু পাম্প আবার চালু করা গেল না জলের শক্তিশালী আঘাতে ফুটো হয়ে যাওয়া কাঠের পাটাতন দিয়ে দ্রুত জল ঢোকা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারলাম না সময় রাত নামলো ততক্ষণে ঝড় শান্ত হয়েছে কিছুটা আমরা তখনও আশা করছি প্রাণ থাকতে গন্তব্যে পৌঁছব রাত আটটা নাগাদ নিকশ কালো মেঘ ভেদ করে চাঁদ উঠল এতক্ষণে ভাগ্যদেবী বোধ হয় প্রসন্ন হলেন অতি কষ্টে লং বোট জাহাজের পাশে টেনে আনা হলো জাহাজের অধিকাংশ যাত্রী এবং কর্মী তাতে উঠলেন তিন দিন তুমুল দুর্ভোগের পর তারা অক্রকোক ইনলেটে পৌঁছতে পেরেছিলেন কষ্টে তাদের শরীর মন চুরমার হয়ে যেতে বসেছিল কিন্তু তারা জীবন্ত অবস্থায় পৌঁছন এর বড় ব্যাপার কি বা হতে পারে ১৪ জন যাত্রী ওই ডুবন্ত জাহাজে থেকে গেলেন একটা মাত্র জলিবোটের ভরসায় সেটা মোটামুটি নির্বিঘ্নে আমরা জলে নামালাম চোদ্দ জন যাত্রীর চাপে মনে হল জলিবোট এই ডুবলো বলে দূরণীটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেও সেটা ভেসে রইল তাতে উঠলেন ক্যাপ্টেন হার্ডি ও তার স্ত্রী কর্ণিলিয়াস ওয়াইট ও তার পরিবার একজন মেক্সিকান অফিসার তার স্ত্রী ও চার সন্তান এবং আমি ও একজন ভ্যালে জলিবোটের আকার একদম একটা দেশলাইয়ের বাক্সর মতো যে জিনিসগুলো ছাড়া একেবারেই চলবে না যেমন খাবার দাবার ও পানীয় জল শুধু সেই রকম কিছু জিনিস নিয়ে। আমরা সেই ছোট নৌকায় চড়ে বসলাম ডিঙি প্রচন্ড নরবর করে উঠল আমি ভয় পেয়ে চোখ তুলে দেখি কর্ন নৌকোর উঠে দাঁড়িয়ে ভাবলে গলায় ক্যাপ্টেন হাডিকে বলছে ক্যাপ্টেন নৌকোটা ঘোরান আমায় একবার জাহাজে যেতে হবে আমার বাক্সটা স্টেট রুমে ভুলে এসেছি ওটাকে নিয়ে আসতে হবে ক্যাপ্টেন ডিঙিটা পেশামাল ভাবে উঠায় যাত্রীদের মধ্যে হলুস্থ পড়ে গেল কোন রকমই টাল সামলে ক্যাপ্টেন হার্ডিক কড়া গলায় বললেন মিস্টার বয়ার আপনি বসে পড়ুন এক্ষণে বসে পড়ুন আপনার জন্য নৌকো উল্টে গেলে সবার শরীর সমাধি হবে সমুদ্রের অবস্থা তো দেখছেন আপনাকে ঈশ্বরের দোহাই আপনাকে আপনার জননীর দোহাই বিশ্বাস করুন বিশ্বাস করুন বাক্সটা বিন্দু মাত্র জায়গা নেবে না ক্যাপ্টেন সামান্য ওজন খুব সামান্য ওজন এই সাহায্যটা আপনাকে আমায় করতেই হবে ক্যাপ্টেন আমি আপনি আপনি দেখলাম ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়লো চারপাশে জাহাজ থেকে ভেঙে পড়া কাঠের পাটাতন ছড়িয়ে রয়েছে সঙ্গে রয়েছে জলের ভয়ানক স্রোত কিন্তু কর্ণিলিয়াস্থোয়াক্কা না করেই প্রবল জোরে ডুবতে থাকা জাহাজের দিকে সাঁতরাতে লাগলো ভূতে পাওয়া মানুষের মতো কাঠের পাটাতন পেরিয়ে সে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জাহাজের কাছে একটা ফোর চেন ধরে নিজের শরীরটা টেনে হিঁচড়ে জাহাজে উঠে উল্কার বেগে ছুটতে থাকলো নিজের ঘরের দিকে ততক্ষণে জলের ঝাপটায় আমরা জাহাজের ভগ্নস্তূপ থেকে সরে এসেছি এক একটা ঢেউয়ের ধাক্কায় সরে যাচ্ছি আরও অনেকটাই ক্যাপ্টেন হার্ডি নিজের হাতে বৈঠা নিয়ে চেষ্টা করলেন জাহাজের দিকে এগোতে কিন্তু বিধি বাম। শত চেষ্টাতেও আমরা জাহাজের চৌহদ্দীর কাছে যেতে পারলাম না ওই প্রবল জলরাশির মধ্যে আমাদের ডিঙিখানা একটা পালক মাত্র কর্নিলিয়াসকে যে জীবিত অবস্থায় নিয়ে ফিরতে পারবো না সেটা বুঝতে অসুবিধে হল না জলের তোড়ে যখন আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি তখন আবার দেখলাম কর্ডিলিয়াস তার চুল দাঁড়িয়ে পোশাক জলে ভিজে গেছে চোখ এই অল্প সময়ের মধ্যেই ঢুকে গেছে এক দিকে হেলে পড়া জাহাজের এক প্রান্তে সে এসে দাঁড়ালো দেখলাম নিজের সঙ্গে টানতে টানতে নিয়ে এসেছে সেই বাক্সটা প্রাণের আশা সাংঘাতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঢেঁকি ধেঁকি চলতে থাকে হাওয়ার গর্জনে পাশের মানুষের কথাই শোনা দেয় সেখানে আমরা প্রাণ পণে চিৎকার করে উঠলাম এসো সাঁতরে চলে আসো মরণ পাশে পিষ্ট হতে হতে দেখলাম কর্ণিলিয়াস একটা লম্বা দড়ি দিয়ে বাক্সটাকে আসতে পিষ্টে বাঁধলো তারপর সেই দড়ি নিজের শরীরে জড়িয়ে ফেলল পরবর্তে সে বাক্স সমেত শাঁপ দিলো যেমন টুপ শব্দ তুলে জলে হারিয়ে যায় ঠিক সেভাবেই ডুবে গেল আমার বন্ধু শুধু তার শরীর জলে আসে পড়ার শব্দটাকে এসে এলো হাওয়া ভেদ করে তার চিহ্ন মাত্র দেখা গেল না ঘটনার আমরা আকস্মিক হয়ে গেলাম মুখ ফুটে কথা বলার ইচ্ছে বা শক্তি কোনটাই ছিল না তখন আমাদের ঘিরে থাকা শব্দ বলতে হাওয়া আর জল কেটে এগিয়ে চলা বৈঠার আওয়াজ যেন গরুস্থানে শব্দ নেমে এসেছে আমি শেষ পর্যন্ত মুখ খুললাম অতি কষ্টে বললাম আপনি দেখলেন কিভাবে মানুষটা ডুবে গেল আপনার তো জলযাত্রার এত অভিজ্ঞতা আপনি এরকম আগে দেখেছেন কি আমার বন্ধুর বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিল কিন্তু যখন দেখলাম ও শরীরে দড়ি বাঁধছে তখন মনে একটু আশা জেগেছিল কিন্তু এভাবে ও হুট করে ডুবে যাবে তোর স্বপ্নেও ভাবিনি এমন তো নয় যে ও সাঁতার জানতো না তাহলে তাহলে এরকম হলো কেন ক্যাপ্টেন হাঁটি খানি চুপ করে রইলেন তারপর কেটে কেটে বললেন ও ভেসে উঠবে আমার মনে হল কেউ সজরে চা বুক আমায় ক্যাপ্টেন হাটির কথাটা নিজের গানে বিশ্বাস করতে পারলাম না আমি তরপরই উঠে বললাম নুন মানে অবশেষে ভাগ্য আমাদের প্রতি সদয় হল তাই আমাদের প্রাণ উষ্ঠাগত হলেও তা শরীর ছেড়ে যায়নি প্রবল ঝড়ঝাপটা আর দুর্গতি পুইয়ে চার দিনের মাথায় আমাদের আগে নিউ ইয়র্ক পৌঁছলাম ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের জাহাজের সেই সাংঘাতিক পরিণতির কথা নিয়ে সমসাময়িক পত্রপত্রিকায় ব্যাপক লেখা লেখালেখি হয় আমাদের কথা লোক মুখে ঘুরতে থাকে দুর্ঘটনার পর দেখতে দেখতে একটা গোটা মাস কেটে গেল আমিও আপ্রাণ চেষ্টা করছি দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার এখনো সেই কালান্তক ঝড় আর কর্নিলিয়াসে ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য আমার বর্তমানকে ক্ষতবিক্ষত করে দেয় এর মধ্যেই একদিনে গ্লাসটা নামিয়ে রেখে আমায় বললেন মনে অনেক প্রশ্ন তাইতো মিস্টার ওয়াট এর ডুবে যাওয়া সেই বাক্স নুন স্ত্রীর সাথে তার ছদ্ম সম্পর্কের খেলা আমি মাথা খুবই মর্মান্তিক ব্যাপার নিশ্চয়ই সন্দেহ হয়েছিল বটে মনে আছে ১৪ জুন মিস্টার ওয়াটের সপরিবারে জাহাজে আসার কথা ছিল আর উনি শেষ মুহূর্তে আসাটা বাতিল করেন কারণ তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েন ডাক্তার ডাকা হয়েছিল কিন্তু লাভ হয়নি কয়েক ঘন্টা পরেই ভদ্রমহিলার মৃত্যু হয় আমার মনে হল আমি চেয়ার থেকে ছিটকে পড়ে যাব কি বলছেন ক্যাপ্টেন হারি তবে ওই মহিলা কে আমার মনের কথা আজ করতে পেরেই বললেন গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে নিউ ইয়র্ক যেতেই হতো আবার তার সঙ্গে এই দুর্ঘটনার কথা ভদ্রমহিলার মা অর্থাৎ তার শাশুড়িকেও দিতে হতো মৃতদেহ এখানে সমাধিস্থ করা যাবে না এবার ভেবে দেখুন জাহাজে মৃতদেহ নিয়ে উঠলে অর্ধেক যাত্রী যেতে অস্বীকার করবে আপত্তি জানাবেন অগত্যাস ওয়াইট আমার স্মরণাপন্ন হলেন আমায় কাতর কণ্ঠে বললেন ক্যাপ্টেন ক্যাপ্টেন কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ এভাবে ওকে আমি ফেলে যেতে পারব না আর এখানেও এখানে কি করে একা ফাঁকবে ও ক্যাপ্টেন ক্যাপ্টেন কিছু করুন যা খরচ লাগে আমি দেবো ক্যাপ্টেন আমি ওনার কথা ফেলতে পারিনি আমি কয়েকজনকে ডেকে বিশেষ রাসায়নিক দিয়ে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করলাম আমি জাহাজই মানুষ তাই দেহের আকার আয়তন দেখে আন্দাজ করে একটা বিশেষ বাক্স আনালাম দ্য অবলং বক্স তার মধ্যে এই সপদেহ প্রচুর পরিমাণে নুন দিয়ে বেঁধে ফেললাম বাক্সটা এমনভাবে গোছালাম যে দেখে মনে হবে এটা এদের মালপত্রের অংশ কিন্তু স্ত্রীকে ছাড়া এই জাহাজে উঠলে অনেকের সন্দেহ হতে পারে বিশেষত আপনাদের মতন মানুষ যারা জানতেন যে কনেলিয়াস ওয়াইট বিবাহিত এটাই বাঁচোয়া যে তার স্ত্রীকে আপনারা কেউই দেখেননি প্রথমে প্ল্যান ছিল একই রুমে মিস্টার ওয়াইট ও তার স্ত্রী থাকবেন দ্বিতীয়টিতে তার দুই বোন এবং তিন নম্বর ঘরে তাদের ভৃত্ত এই ভৃত্যই এখানে বড় ভূমিকা পালন করেছে কনেলিয়াস ওয়াইটের স্ত্রী হিসেবে আপনি যাকে দেখেছেন তিনি আদতে ছিলেন তার স্ত্রীর ভৃত্য তার মেট তিনি গোটা সময় তার স্ত্রীর অভিনয় করেছেন মাত্র আপনাদের হয়তো দেখে মনে হয়েছিল এর মুখের ভাষা পাদক কায় কোনো ছেড়ি ছাদ নেই এরকম একজনের সাথে মিস্টার ওয়ায়েট মতো শিল্পী কিভাবে বিয়ে করলেন আসলে তার প্রকৃত স্ত্রী ছিলেন এক পরমা সুন্দরী মহিলা যার বিচার বুদ্ধি আচরণের কোনো তুলনা হয় না দেখলে বুঝতে পারতেন সকালবেলায় শ্রীমতি ওয়াট বা ছত্ত বেশি শ্রীমতী ওয়ায়েট দিব্য অভিনয় করতেন এবং রাতে তিনি অন্য ঘরে চলে যেতেন কেন এখন তো বুঝতেই পারছেন তবে বলতেই হবে তার অভিনয় ছিল অনবদ্য এবার বুঝলেন তো ইন্ডিপেন্ডেন্সে সকলের অজান্তে কী ঘটেছিল মনে আছে জাহাজ নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে ছেড়েছিল সেটাই এই কারণেই ওই এক সপ্তাহ লেগেছিল মৃতদেহ করতে মৃতদেহের সাথে এতদিন এলাম টের পেলাম না মৃতদেহের অভিশাপেই কি তবে আমরা ঝড়ের মুখে পড়েছিলাম ছবির মতো ভেসে উঠছিল ঘটনাগুলো চোখের সামনে আমি বুঝলাম সেই ভুবানি আসলে কর্নিলিয়াস প্রতি ছাড়েনি কথাগুলো ভেসে আসছিল আমার মাথায় হঠাৎ কানের কাছে বেজে উঠল সেই উন্মত্ত হাসি যে হাসি শুনে জাহাজে আমি চুমকে গিয়েছিলাম তভা শুধু এটাই যে এবার কর্ণিলিয়াসের বদলে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হল আমি আর পারছিলাম না বেরিয়ে এলাম পান থেকে শুধু মনে হল কোন এক পৃথিবী থেকে অদৃশ্য অবয়বহীন দেহে আমার বন্ধু শ্রী কর্নি আমার মূর্খতার প্রতি শুনে দিচ্ছে ঘৃণা ও তার ভরা সাসপেন্সে আজ শুনলেন এডগার অ্যালেন পোয়েল লেখা দ্য অবলং বক্স কাহিনীর অনুবাদ এবং বেতার রূপান্তর পুষ্পল গল্পের সূত্রধার মহিলা যাত্রী এবং ম্যারিয়ান ওয়াইটের চরিত্রে আমি অয়ন্তেকা মিসেস হোয়াইট এবং মহিলা যাত্রী চরিত্রে গোধুলি ক্যাপ্টেন হার্ডির চরিত্রে অগ্নি কর্ণিলিয়াস ওয়াইট এবং আরদালির চরিত্রে সমক জাহাজের নাবিক আলতামাশ অত্রী পুষ্পল এবং সায়ক অন্যান্য মহিলা যাত্রী মোহর রায় এবং উপাসনা বৃদ্ধ যাত্রী গল্পের কথক এবং পর্ব পরিচালনায় দ্বীপ ধনী পরিকল্পনা শুভদ্বীপ পোস্টার ডিজাইন অ্যাস্টেরিস্ক শেষ হল এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য অবলং বক্স सामने सप्ताह आओ एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सन्डे ससपेंस